मोहम्मद मू सोफा सले आला तुम्हें बाद छारो बादशाह कमलीवाला मोहम्मद मो सोफा सले आला तुम्हें बाद छारो बादशाह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 आई सी प्रोडक्शन इसलमिक कैसेट बीतान ऊप शाही जामे मस्जिद मार्केट द्वितीयला अंदुरकिल्ला चट्ट्राम I don't know. Quan الذي خنق الموت آات يبلووكم أيكم আজকের পবিত্র তফসিল করণ মা অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত সমবেত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা পর্দার অন্তরালে অবস্থানগুলো অত্যন্ত শ্রদ্ধে মহল আমি আপনাদের সামনে পবিত্র করেন শরীফের সৌরতুল মূলখের দ্বিতীয় নম্বর আয়াতে ক্যারিমা তোলা করছে এই আয়াতের প্রথমে মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন আল্লাহ খানাকাল মাউতাবাল হায়াত সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন তোমাদের মরণ এবং জীবন আমাদের মরণ এবং জীবন দুটাই আল্লাহর সৃষ্টি আল্লাহ মানুষের জীবনের দুইটা দিক একটার নাম হলো জন্ম একটার নাম হল অবাক পৃথিবীর এক দরজা মানুষ আসে আর এক দরজা দিয়ে বেড়ে যায় পৃথিবীতে মানুষ আসে এবং পৃথিবীতে আসে যেভাবে উলঙ্গ কাপড় নাই কমলের মধ্যে একটা নাই যাওয়ার সময় এইভাবেই যেতে হয় শুধু তার ইজ্জত আর সম্মান সাড়ে পাঁচ হাজার দিয়ে একটা প্যাকেট দেওয়া হয় এই কাপড়ের কোন দাম নেই ইজ্জত দেওয়া হয় ইয়ানটা তো জানান শুরু যায় আজ যায় বড়ায় একবার উলঙ্গ খবর দিবেন কেমন এই জন্য কাপড় দেওয়া হয় আন্না হয় এই কাপড়ের কোনো নাই বক্ষ মধ্যে আসে উনি আগে তিনটা কাপড় দিয়া আয়সা সিদ্ধাহ আনহা যিনি হলেন আবুবক্ষর সিদ্ধিকের মেয়ে কাপড় দিয়ে বললো মা এই না ও কাপড়ের কাপড় দুইটাই পুরান আর একটা নতুন উনি তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলেন আব্বা তিনটার নতুন কাপড়ের কাপড় দেওয়ার তহু আমরা নাই আপনি যে কাবলের কাপড় দিলেন এর মধ্যে দুইটা পুরাতন আর একটা হল নতুন কাপড় দিলে খুব ভালো পুরাণ দিলে অসুবিধা খবরে রাখার পরে আমি যদি জান্নাতি হয়ে যাই তাহলে এই কাপড় থাকতেছে না জান্নাতের রেশমি কাপড়ের পোশাক পড়ায় দেওয়া হবে तबीन पुरानी दु बर्षर राष्ट्र चल राष्ट्र प्रधान যিনি রাষ্ট্র প্রধান হন তিনার কাছে জনগণের কিছু দাবি আছে জনগণের কিছু পাওনা এবং তার কিছু চাকিদা আছে কি জিনিস জনগণের পাওনা এর মধ্যে একটা হলো যে জনগণকে তুমি কাপড় পরিধান করাবে এটা তোমার অধীনস্থ কাপড় এটা মানুষের মৌলিক জিনিস যে না হইলেও হয় না খেলা আর একটা আগল না কাপড় ভালাই দিয়ে কি আইসি লেনটা জামুন লেনটা মাছখানে কাপড় কানে দাঁত লোয়া যে তোড়িতে হ্যাঁ আবার আর যখন ল্যাংটা আড়েছে গেলে খাবার বিনতো না আল্লাহর আলিফ আল্লাহর আলিফ বুঝে তুই বুজুরকে বললেন যে এটা আল্লাহর হয় আল্লাহর তো আমরা একদি আলি বেড়েছে দুই নকাতে হালাই বন্ডামি ছাড়া কিচ্ছু এই থেকে যদি আমি বারো কাপড়ও নিয়ে যাই আমল যদি নিতে না পারি তাহলে কবরে জওয়াল করে আগুনের পোশাক পরিধান করে দেওয়া হবে এরা মানুষের মৌলিক তাই কাপড় মানুষের মৌলিক তাই রাখ ইত্যট দেখ এই জন্যে কামতই কঠিন মায়দানি আল্লাহ রাবুর জিজ্ঞারা করবেন হে হাসনবাসীরা जवाब दाओ हमें तुम्हारे कपड़ चे क्या अल्लाह तुम्हारे पानी चेहराम पानी दिले दिल ना क्या आसलबीरा बोलें अल्लाह अपने खान चेहर दी ना होते খাবার মানুষের মৌলিক চাহিদা পানি মানুষের মৌলিক চাহিদা এই জন্য কোন মানুষ যদি পানি চায় বঙ্গি তরিস না হানি কি তাহলে এইভাবে যদি বলেন হবে না যে পানি চাক তাকে পানি দিতে হবে পানির বেলা না করা যায় না কোন লোক যদি দনী হোক গরিব হোক যেই লোক হোক বঙ্গি দরি হোক হানি হয়তো পরে আপনি না করতে পারবেন না যে পানি দেওয়া না না এটা বলার সুযোগ আপনার নাই কারণ মানুষের মৌলিক চাহিদা দুই নম্বরটা হইল কোনো যদি আপনার কাছে খাবার চায় যে ভাই আমরা তখন আপনার যাবেনা স্বাস্থ্য খারাপ তারা এটা কনের সুযোগ নেই তার মৌলিক চাহিদা চল দশটা টাকা দিন রুটি খাইতাম আপনার তর্বিক থাকলে তার হাতে দেয়া যদি আপনি তারা একটা কাপড় দিতেন কারণ মানুষের শরীর ঢেক্কা রাখা এটা মানুষের মৌলিক চাহিদা জোরে কোনো ঠিক আরো জোরে পুরুষের নিয়ে আদু পর্যন্ত কবিরা গুণ হইতে থাকে কবর নাই আদুর উপরে কাবর ওঠাগা যদি পিঁ কবিরা গুণ হইতেছে আদুর উপরে কাবর উঠত না পুরুষের ইরাকার এখন ফর বিষ হাত দূরে এই কিন্তু লঙ্গি আনড় তুলে আল্লাহ হেড অফিস পর্যন্ত খুলি যায় নিয়ম না কথাটা বুঝে নেই যাতে করে তার দেহটা মুটা তাজা ঈদ যেন কেউ অনুমান করতে না পারে জোরে কিন্তু আল্লাহ রসুল বলেন আখির জমানা এমন এক যুগাইব মে কাপর কাপড় পরবে কিন্তু এর পরেও তার হুকুম হবে ল্যাংচার হুকুম আল্লাহ রসুল বলে আখির তো মনে হয় রসুল আমাদেরকে ভবিষ্যৎবাণী সব দানাই দেখেছেন যে কাপড় পরিধান করার পরও আর ইয়ারা উলঙ্গ কেন কাপড় কিনতে বলল কাবর কিনছে কিন্তু এমন হাতলা লাগাবো পছন্দ করে বর্তমান যুগের মহিলারা জাল যদি আরো বাড়া বাতাস উঠুমি ঠিক আছে এই কাবর পরিধান যদি করে যে উদ্দেশ্যে পোশাক দেবো এর উদ্দেশ্য পোশাক আমরা পোশাক দিচ্ছি আল্লাহ ছাগল আমি আগে মনে করতাম আমরাও লেজ দিলে ভালো আছে শুধু সময় লেজটা তাকলে মশামশি দৌড়েছে সুবিধা আরো গভীর নজর দিয়ে চিন্তা করে দেখি ছাগলের লেসটা সেরাম ইটা দিয়ার মশা কি তো দৌড়ে গেল তাহলে যখন কোরআন শরীফ কোরনের কোরআন তেছি টান মারে এখন ঠিক নেয় আর এমন কোন হাবিজই হয়েছে এইভাবে সবই না করতো আর কিছু লুক আছে একটু দিনদার বালা সেবেলায় আর শ্রমিনা শ্রমিনা তো বা কোরআন শরীফ পড়েছে ক খামলা লাগাইছে বড় আমরাও মনে করতাম কেউ যখন শুনে না আর অত বালা করে তখন দেখা যায় টান মারে মাঝে টান যায় মুখস্থ বসে আগে ব্যাখ্যা বুঝি নাই যখন ব্যাখ্যা বুঝলাম যখন আয়াত দিকে আল্লাহ বলেন কদমা কেন অপুষ প্রাণী রে দিছিল আর বুঝনে বলা প্রাণী রে আমি দিছি পোশাক আর তুজনে করনা কুকুর বিড়াল গুলো অপুষ প্রাণী ওরা পোশাক যোগ্য তো নাই তার পেশাবের জায়গা সরমের জায়গা আরেকজনে দেখবে আমি আল্লাহর সরম লাগে এই আমি আল্লাহ নিজে তাদের সরমের জায়গা যাতে দেখা না যায় লেজ দিয়ে আমি আল্লাহ পোশাকের ব্যবস্থা করে দিয়েছি লক্ষ্য করা দেখবেন যে বাচ্চা পোশাক করতে পারে না ছোট ছোটটা আটলে মা বলার স্মরণ লাগে অসুবিধা হইত অসুবিধা হইতেছে না আপনারা তাইলে এইবার বলেন লক্ষ্য করে দেখেন মনোযোগ দিয়ে শোনেন কিছু আমার পুরুষ এবং নারীরা নাই আর তো এখন আসেনি আমাদের দেশের যদি মহিলা কোনো হয়ে যায় মহিলার ভূমিকা বেশি সমাজ ভালো করার বেলায় পরিবার ভালো করার বেলায় বাবার চার ভূমিকা বেশি হওয়ার জন্য আসমান হইলো বাপ জমিন হইলো মা বাপের খামি সে আসমান ভালো সন্তান যদি চায় ভালো গাছ গাছালি যদি চান জমিন ভালো হওয়ান লাগে মার ভূমিকাটা মার ভূমিকা বেশি যারা দেখানো গঠন হয় ইটার আসরে ফেলা ক্যারাসিনের বোতলে যদি নিয়ে গিও রেখে দিন ক্যারাসিনের গন্ধই ঘি রাখলে কেরাসিনের গন্ধে রূপান্তরিত হয়ে যায় যেই মার পেটে সন্তান গঠন হবে ওই মা যদি খারাপ হয় বাচ্চাও খারাপের আসরে হয়েলায়। মা যদি বলা হয় সন্তানও বড় হয় মার ভূমিকারা বেশি আসুন লক্ষ্য করে দেখেন ছোটো বাচ্চা যখন উলঙ্গ লেনটা হ্যাঁ কিন্তু সরমও বুঝে না আলেও হাস বরং আলো হালাই দিতে সুবিধা কিন্তু মা বাবার ঠিক না সন্তান ল্যাংটা থাকলে ওই শুরু বাচ্চা মা বাবার যেমন সরম লাগে কাপড় দিয়া ডেকে দেয় মা বাবা কাপড়টা পেশা পায়খানার জায়গার উপরে আমি মহান আল্লাহ লেজ দিছি সরমের জায়গা ডাকার জন্য। কিন্তু মানুষ তোমরা তো কাপড় হরতে পারো এই জন্য আমি ভরাইছি না তুমি নিজে নিজে দিলে কি হবে না ছাগলের লেজটা কোন ঠিক না কিন্তু করে দেখবেন কুকুর আর কুকুর হ্যাঁ দিয়েছেন তার সরমের জায়গা ডাকার জন্য তারা ঠিকই ফেসারের জায়গা পায়খানার জায়গা লেস ফালাইয়া বুঝে রাখে আর লেসটা ফালাইয়া রাখলে কিন্তু এত দেখা যায় না কিন্তু কুকুর দেখবেন লেজ দিচ্ছে এক হাত লম্বা উঠে যায় অথচ লেজ এক হাত লম্বা সাগরের স্যার গুল দাওয়া ভালো তুমি এক হাত দেখা পুরুষদেরকে পোশাক দিছেন ও পুরুষরা তোমার বলেন তোমার ও সরমের জায়গা ব্যাখ্যা জন্য আমি কাপড় দিয়েছি এখন তুমি কাপড় করলে তোমার সরমের জায়গা ডাকলে না তাহলে তোমার আর কুকুর নির মধ্যে কোন বেশ কম থাকে না পুরহান দিয়েছেন আর বলছেন আপনার পোশাক করুন বললে তোমার থাকবে না আবার এমন পোশাক করোনা আল্লাহ রসুল বলছেন নবীজি বলেন কাপড় পরবে কাপড় হুকুমালা আমরা লন্ডনিং আর আমেরিকার কথা বাদ দিলাম দেখা শহর আমি যেখানে জুমা ভরাই বলানি কুলশান যদি আপনি যান গিয়ে দেখবেন মুসলমানের মেয়েরাও জিন্সের ভ্যান্ডিং যেটা ডাকবার কথা হিটা রাখে না ডাকবার লাগে না হিটা দেখতে বইটা পুরুষ দেখা যায় গলার মধ্যে যেন একটা ফাঁসির দড়ি লাগাই কমরের মধ্যে আবার একটা জুতো রসি গেছেন রশি জুতো দেখছেন না হাওয়া বান আবার নুজা হাওয়া বান কমরে বা গলার বাড় বান রসি দিয়ে কমর বাণ বেল দিয়ে গলার মাঝে হাসির বাংলার যে মহিলার ঢাকবার কথা সেই মহিলার গিয়ে দেখা যায় পোশাক শট পোশাক শট গেঞ্জি কাদের গেঞ্জি এরপরে আবার দেখা যায় তারপরে বড় প্রতিষ্ঠান বেরোয় আছে বেরোয়া আসে কিন্তু বেড়ার দিকে চাইলে দেখা যায় পোশাক মোটামুটি ভালোই আসে কিন্তু বেরিয়ে দিকে চাইলে খারাপ আর উদ্দেশ্য কি ওরা চা যে মহিলার মাধ্যমে এদেশের যুবকদের চরিত্র ধ্বংস করে দেওয়া যুবকদের চরিত্র যদি ধ্বংস করা যায় যুবক যদি খারাপ হয়ে যায় আল্লাহর কসম এই দেশকে কেউ রক্ষা করতে পারবে না আর যুবক চরিত্রবান যে যুবকরা মানা যে সমাজের যুবকরা মদ খায় না যে সমাজের যুবকরা গান্জা খায় না যে সমাজের যুবকরা ওই খাই না যে সমাজের যুবকরা নামাজ করে রোদা রাখে মুরগি শ্রদ্ধা করে সব্য ভ্র এই সমাজ অত্যন্ত বড় সমাজ যুবকের চরিত্র যদি পরিবর্তন হয় তাহলে গোটা জাতির চেহারা চরিত্রের পরিবর্তন হয়ে যায় এদের উদ্দেশ্য হল আমরা যুবকরা নষ্ট করে ফাতেমা কেমন সুন্দরী আমরা তো সুন্দরী হইলে আরে বা জামাই হুজা করতে করতে দুইবার হুজা করে সুন্দর বাড়লে তোমার সুন্দর শেষ তখন দেখা দেব গার বাঙি গেছি চৌখ কাটার গেছি খবর ছিটো উঠছে তার দিকে চাইলো আল্লাহ তুমি যদি এত সুন্দর মানুষ বানাও না জানি তুমি কত সুন্দর আলিক ইসলামকে এক মহিলা এক জমিদার পাগল হইয়া সম্পত্তি বিশাল সম্পত্তি হইয়া আইসিল ইউসু আসে আশে যে ইউসু নাম দাম না সারা দেশের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে তখন ইয়ৌসু আলীক ইসাল্লামকে তোমার তুমি নিজে নিজে ঐসব না তোমার কেউ বানাইছে ইউসুফ আলীক ইসলাম জবাব দেয় আমার আর আমাকে বানাইছে ওই মেয়েটা তখন শিখে জানেন সম্পত্তি যে বানিয়েছে সে কত সুন্দর আজকের থেকে আমার সমস্ত ধরনের গরিব মিষ্কিনকে দিয়া সেই অনুসন্ধানে আমি বের হয়ে লক্ষ্য করে দেখেন তো ওই লুকটারে দেখে যুবকটারে তোমার বনাইছে মনে মনে ক্ষয়া যুবক জিগা আপনি কি আশ্চর্য হবেন আমার সুন্দর দীক্ষা স্বয়ং আল্লাহ আশ্চর্য সঙ্গে সঙ্গে দেখে এ আসিল ছয় কুট লম্বা মুহূর্তের মধ্যে আপনি অত সুন্দর দেহের অধিকারী আপনাকে বিশ্রী বানাইয়া আপনার দেহকে আল্লাহ খাটু করে দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ নাই আর তোমার আত্ম করিবা তুমি যাবে তোমার কি ভয় হয় না তোমার মতো কত যুবক কত লোক যাচ্ছে আর করে দেখো। তোমার তো নিজস্ব নয় আলার দেওয়া তো আমাদের দেশের সুন্দরী অত আত্মান দিয়ে এমন সুন্দরী ছিলেন কারণ কার মেয়ে বুঝতে পছন্দ স্বাভাবিক বাপ সুন্দর হইলে মা সুন্দর হইলে আর যদি মা বাপ দু সুন্দর বাচ্চা সুন্দর না বাচ্চা যদি সুন্দর সুন্দর মা বাবা সুন্দর সুন্দর হচ্ছে না এমন সুন্দর আল্লাহ পৃথিবীতে কাউকে বানায় না আল্লাহ এমন সুন্দর বানাইছেন এমন পৃথিবীতে আল্লাহ কাউকে বানায় নাই সেই বিশ্ব নবী রামাতুল্লিল আলমিনের কলিজা টুকরা সন্তান বাত অত্যন্ত সুন্দরী কিন্তু তার সুন্দর কোনো দিন দেখায় নাই এমন কি আনছেন পৃথিবীর থেকে বিদায় হওয়ার আগে স্বামীকে লক্ষ্য করে যে ওসি করেছিলেন আলির মতো যিনি কখনো কোরআন কোনো স্বামীর আমি পৃথিবী থেকে বিদায়ী হয়ে যাবো রাজি জিজ্ঞাসা করেন মহাত্ম তুমি কি করে বললে আজকে বিদায়ী হয়ে যাবে থাকবে না হয়তো মহাত্ম আমি গত রাত্রে স্বপ্নে দেখি আমার আপা আমার মাথায় হাত রেখে বলে মাগ আর কান্দিস না আগামীকাল আমি আসবো তোমাকে আমার সাথে কান্দা শুরু করলেই চার মাস হয়ে গেছে মতো ছয় মাস হয়ে গেছে আর কত কান্দি তোমার তোর কান্দা আমি সইতে পারি না এর কারণ জন্মে বাবারও মহব্বত বেশি হয় ঠিক আল্লাহ পৃথিবীর থেকে বিদা হয়ে যাবেন দিন। ওই দিন তিনি কান্দেন্দি রবি জী বলেন আমার জন্য কেন কাঁদল কালিজা তুলকুর রদি আল্লাহ বলেন অগনীজি আমি পৃথিবীর থেকেই বিদায় হয়ে গেলে আপনার পাশে কে দাঁড়াবে যার পরে সাধারণ প্রতি হামলা করতে সাহস পায় না খাদিজা দাঁড়ানো আমি পিটা এভ গেলে আপনার গায়ে যখন পাথর মারবে কে আপনার পাশে দাঁড়াবে এই জন্যে আমি আমি ওয়াদা দিলাম আমি আমার আব্বার পাশে দাঁড়াইয়া থাকবো রবিজি খালি আত্মীয় বিদায় হওয়ার পরে দেখা যায় তো নবীজি যখন দাওয়াত দিতেন ডিয়া ডাক দিতেন ইয়ুহান্ডাস হে লোক সকল বড় ইহ এই দাওয়াত যখন কমরের মধ্যে চোট্ট একটা বাচ্চা ধরে রাখত নবীর আমি দাওয়াত দিতে গেলে তুই আমার কাপড়ে ধরে রাখছি ও আমি যখন হয়ে যেতাম পা নবীর পিছনে পিছনে যেতেন আর আজকে আমি বিদায় হয়ে যাওয়াই মাস ছয় মাস হয়ে গেল তুই শুধু কাঙ্গার থেকে উঠতে পারে আমি সাথে নিয়ে যাব। কে যদি সত্যিকার ভাবে কেউ স্বপ্ন দেখে ঠিক দেখছেন দেখা না আপনার রসুলের গঠন মুবারকের বর্ণনার সাথে আপনার বর্ণনার মিল হইতে হবে যদি মিল না হয় দেখা ঠিক দেখেছেন অর্থাৎ এতবার উনার আব্বা উনি তো আর দেখছেন কতই আব্বা তো না দেখার কথা না তুমি বলতেছেন আমার আব্বা এসেছেন আমাকে নেওয়ার জন্য এতই বোঝা যায় আমি থাকবো না আমি বিদায় হয়ে যাব। আমি জিন্দিগিতে কোনোদিন কাউকে দেহ দেখাই নাই আমার অঙ্গ কাউকে দেখাই নাই আমি যখন পৃথিবীর থেকে বিদায় হয়ে যাব। তখন তো আমার সেই ক্ষমতা আর থাকবে না তাই আমি ওসিয়ত করে দিতে চাই যাতে আমি জানি আমার স্বামী তো শহরের ভিতরে গেট দেওয়ার ডুবলে সব মাল গেট দেওয়া যেমন ডুকন লাগে আপনার বাড়ির ভিতরে ডুকতে গেলে যে ভাই ওই গেট লাগে আসমানি এলএম যত আমি নবীর কাছে এসেছেন আলীর দরজা হয়ে তুমি এত বড় আলেম আমি জানি আপনি একজন আল্লাহর অত্যন্ত ভক্ত হজরত আলী রদী আল্লাহ আল্লাহর মহাব্বত অন্তরে খুব প্রসন্ন মহাব্বত আল্লাহর নাম শুনলে সব উৎস্বর্গ করে দেয়ের মাদানে বড় বড় সৈনিকদের সামনে দেখেছি তুমি কোনোদিন চেহারার পরিবর্তন হয় না আলীরা হাজার সৈন্যের মোকাবেলা করতে পারে এমন লোকের সামনে তুমি গিয়েছ কিন্তু দেয়া গেছে আলীর চারার কোনো পরিবর্তন নাই হয়ে মধ্যে সেই আলীর অন্যায় করবেন না কিন্তু ইয়ার পরেও রাতেমারদী আল্লাহানো করে দেয় যে আমার এতেকালের পরে আমার যখন গুচল দেওয়ানো হবে তখন তো সতর্ক থাকতেই হবে যখন কাপড় জানাজা পরবেন তখন তো প্যাকেট করে ফেলবে পর্দা তো ওইছে কিন্তু ইয়ার পরেও আরো উপর দিয়ে পর্দা দিয়ে রাখবেন বুঝলে কেন যখন কাপড়ের কাপড় পরায় তখন তো খায় একটা বাঙ দেয় বুকে বাং দেয় মাথার মধ্যে যখন কাপড় পরানো হবে তখন আমার দেহটা মুটা কুদ্দুর সাহাবিটা দেখলে বুঝে ফেলবে আমি লাম্বা কুদ্দুর ছিলাম এটা বুঝে ফেলবে তাই আপনাকে অসিরত করা যাই আমার কাপড়ের কাপড় আল্লাহ যদি আমাকে বেকর্দেনি হয়ে ডাক দেয় তাহলে আমি হাতবার কারণে আমার আব্বার চেহারা মলিন এখন লক্ষ্য করে দেখেন তিন নম্বরটা হইলো যেরকম ঠিক নাই তখন তো একজন্য উকি দিয়ে দেখে নেই সব মানুষ তো এক সমান না কিছু লুক আছে বেমারি রন্ত্রের মধ্যে বেমার আছে খাসপাত খারাপ দেখতে না তো বোরখা উর্খা লাগায় তো রিক্সাত কুটবার সময় তো হাও আলগি দিব তখন মানুষ ঠিক না যাতে করে আমার দেহটা কুদ্দুর মোটা লম্বা দেখতে না পারে ফাতেমারদি আল্লাহ মেয়ে হয়ে যদি পর্দার ব্যবহারটা এত গুরুত্ব দিল তাহলে আমাদের দেশের বাতে মা আয়সা না হাতমারা দিয়া হা তুদি নবীর বিশ্বমেয় বিশ্ব নবীর করে যার টুকরা হইয়া স্বামীর কথা না মানলে কি নবীর মেয়ে দু স্বামীর কথা মানন লাগছে তোমারও মানন লাগবো আর প্রচুরে কানা ঠিক না আপনার প্রথম ডাকের জন্য জবাব দিতে পারি আপনি বারবার ডাকলে গুম যদি না ভাঙে আর আপনি বিরক্ত হন তাহলে আমার আব্বা বলছেন আপনি নারাজ হইলে আমার আল্লাহ নারাজ হইল রুটি বানাইতেছেন আর হতো আদি রাদ ঠিক আছে আমি একটু বিশ্রাম নেই রুটি হইলে দু নোধনে একসাথে খামু কারণ মাঝে মাঝে জামাই বউ একসাথে খাওয়ানো শুন্য আমরা আবার এটা মনে করে কিছি মাঝে মাঝে খাই একসাথে এমন কি অবস্থা হাজার কালী নদী বলেন রুটি ওই আসার একসাথে খামনে ওইয়া গে বিশুইছে পরিশ্রমের মানুষ হইলে বিশ্বাস শুইতে দেরি হয় ঘুমে ধরতে দেরি আর সুখী মানুষ হইলে অসুবিধা লক্ষ্য করে দেখেন যে সময় আগে ছোট সময় পরিশ্রম করলে আল্লাহ এমন গুম আর বড় লোক এ সার্লে অনেক বদলা ধরে কোন ঠিক করি দেখেন আমরা দেশের মহিলা দিলে যদিও গাল হুলাইয়া রুটি বানাইলে কিচ্ছু খায় না গালাই আছে অতটা পেয়েছে গাল রুটি বানা আবার গিয়া দেখে ঘুমাই বা দেখো না কত সুখ তিনি গেলেন সেখানে গিয়া দেখেন ঘুমিয়ে গেছে এখন ডাক দেয় না গুম বাংলা যদি কষ্ট হয় আবার যদি ঘুমায় যায় আমি আর আমার স্বামী যদি তাও কষ্ট পাবে হাজর ফাতেমাধি যেইমাত্র আল্লাহ বিশ্বী প্রশিক্ষক দত্ত আদরের মেয়ে উনি আসতে করে হাত দিয়ে চাপ দিলে পায়ের মধ্যে যে দেখি কৃষি কুমিলে পাওয়া দিলে দিলে আরো বুমায় গরম আরাম লাগে আর হালকা কুমুরে না তো চোখটা লাগছে এখন যেই মানুষ আদ দিয়ে ধরছেন চোখ করলে হয় হাসিমা বিশ্ব নবীর চটকরা সন্তান হয়ে আমার হাও দেনে রাত্রের অন্ধকারে আমার কবরে রাখবেন যাতে করে আমার লাশটা মুরা লম্বা পুদ্ে অনুমান করতেন না পারে দেখেন কত গুরুত্ব পোশাক পরিধান করে হুন্না কা মোটা কাপড় পরিধান করে অতলা হলো না যাতে তোমার দেহের ভিতরে অঙ্গ দেখা না যায় অথবা এমন বেমারি জিন্স এর ভ্যান্ট পিঁধার কারণে পোশাক যদি এতে তুমিও গুণাগর হবে আরো লোকগুলো নষ্ট হবে যাওয়া হবে ওই কাবরের কোনো দাম নাই যদি আমি জান্নাতি হয়ে যাই জান্নাতের পোশাক আমার গায়ে পড়াইয়া দিবে আর যদি আমি জাহাঙ্গামি হয়ে যাই তবে দেখা যাবে আমার কাছে নামের পোশাকের কোনড় পাও না আমি সব জনগণকে নতুন জামা কাপড় পরিধান করাইতে পারি ভাই গো আয়সা আমি তাই দুইটা পুরাতন একটা নতুন কাপড়ের কাপড় পরে কবরে যেতে চাই আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন দেশের জনগণকে মৌলিক কাপড় এটাকে তুমি নিজে নিজে নতুন কবর করেন। করে এসেছ আমাকে যদি সামনে জবাব দিব প্রভু আমি যেমন সকলকে নতুন জামা কাপড় পরাইতে পারি নাই আমি তিনটা নতুন কাপড়ের কাপড় নিয়ে কবরে আসি তার ইজর সম্মান ডাকার জন্য আমি যেই কথাটা আপনাদের সঙ্গে বলতেছিলাম মনে আছে তো হবে না অসুবিধা হতেছে তিনি লক্ষ্য করে দেখেন আল্লাহ রব আন বলেন হ্যাঁ মানুষ তোমার জীবন এবং তোমার মন এক দরজা দিয়ে শূন্য হাতে উলঙ্গই শুধু কাপড়ের কাপড় সারা তোমার গায়ে কিছু রাখতে দিবে না তোমাকে খালি হাতেই বিদায় করা হবে কোনো কাপড় দেওয়া হবে না তখন বুঝবে তোমার আত্মীয় পাগল হয়ে যাবে তুমি কি করলে না করলে তোমার অবস্থা কি হবে না হবে সেবা চিন্তা করবে না বরং লাশে আছে লাশ করে দিয়েছে কেন এমন ঘটনা আছে নাটুদ মারা গেছে কুটি কুড়ি টাকার মালিক আর জানা যা ভরে কি এমনি তৈরি তারা হয় এখন আপনারা জানা যান না ভরেন আমাদের জন্য একটা কলম আমরা তো কাকুতি বিনতি করার পরে আচ্ছা ঠিক আছে কত দক্ষ কাকু করো তোমারা এটা নামাজের গুনামা হের জন্য নয় এই কাকপাড়া লাগায় দুনিয়ার একটা শাস্তি যাতে এক ডোরে অন্যরা নামাজ না কিন্তু কিন্তু কাকপাড়া দিলে হইতো না তখন জিগা কয়লা দেন তো এই সব করে কত হয় পড়ছে না ছয় লক্ষ টাকা টাকা বসে যেই মাত্র হয়েছে এমনি তার ডাক ভাষা এক দেশের ভাষা এক দেশের গুলি দেশের গালি তার ডাকায় বাসা হয় হালোয় নামাজ পড়লো না যে বেলায় সম্পদের জন্য জন সম্পদের জন্য পাগল করা ছিল আর মার্কেট করলো এরপরে ফ্যাক্টরি করলো ব্যাট লোক গল্প করলো বাসার থেকে বের হইলে ডাইনি মসজিদ বামিবি মসজিদ হালাই নামাজ পড়ল নাকে লাই আছে না একজনের নাম ছিল জুল খান খান করে গেছেন পৃথিবীর থেকে বিদায় হওয়ার আগে যে আমার কাপন দিবা সময় দুইটা হাত কাপনের বাইরে রেখে ক্যালেকের বাইরে রাখতাম এই জন্য এক দরজা দিয়ে পৃথিবীতে আমরা আসি আর এক দরজা দিয়ে বেরো হয়ে যাই আর আয়াতের মধ্যে বলে সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন মানুষের মরণার জীবন জোরে কষ্টে খেরা এই কথা যাবো বিদায় হয়ে যাবো আল্লাহ আমি আমাদের সকলকে এই কথাটা উপলব্ধি করিয়া অনুধাবন করে সেই অনুযায়ী আমল কোন তৌহিক আল্লাহ করুন জীবনের শেষ সরে বললেন সম্ভাবনা আছে না আপনারা কান নাই আমি মরতাম না ওই যে উঠছে এমন এই নিঃশ্বাস আছে যে দুই চার দিনে আমি এটা মনে করে দোয়াতেশ্বরী ঘন আমরা আবার অনেক দূরে আমার যেতে হবে আগামীকাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের বাড়ির কাছে হলো মাহফিল টঙ্গি পাড়া গোপালগঞ্জে টঙ্গি ভাড়া হলো আমার আগামীকালের পদ্মী হারিয়ে যেতে হবে সুতরাং আপনার থেকে আমার জরুরত তারি ঘর দেবেন দুই কিলোমিটার তিন কিলোমিটার না হাফ কিলোমিটার হবে আর আমার তো হবে অভিজ্ঞ থাকতে করি এবং আমাদের আত্মীয় স্বজন কবর ঘুমাই দিচ্ছে এদের জন্য আমাদের দোয়া করা উচিত না সেবার তো মুগ দেওয়া হইয়া লাইছে যে হালাই নামাজ করল না আর আমরা মুগ্ধ না হইলো আমরা কাজে বোধা যায় মরকা হরকাম উপলক্ষ্যে আজকের মা ফুলের আয়োজন করা হয়েছে এই জন্য প্রত্যেকে দুহাতের শহীদ হই এর আগে আমরা দুরু শরীর পড়ি অল্লাহ اللهم سل على سيدنا ومولانا محمد وعلى آله وأسحبه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور إن لم تغفر لنا وترحمنا لنكن من, من الخاسرين رب نغفر لنا ولوالدينا رب عمهما كما ربياني صغيرا رب عمهما আল্লাহ গুণার উপরে লজ্জিত হয় জুবান বাইদের নিয়ে আল্লাহ জানি না আজকের এই মনাজা আজকার জন্যে জানি জীবনের শেষ মনাজ কত মানুষ ঘুমায় আর ওঠে না মানুষ ঘর থেকে বেরো হয় জানি না বুকে কাপড়ের কাপড় জমা হয়ে গেছে এখনো হতে পারে আগামী দিন এই সময় আমি খবরের বাসিন্দা হয়ে যাবি তাই না ব্রহ্ম প্রভু জানি না কোনদিন কবরের বাসিন্দা হয়ে গেল নিরানব্বইটা সাপ দেওয়া হবে ওই সাপ বিক্র করে যেদিন আমাদেরকে রেখেই দেওয়া হবে আমাদের কবর কে তুমি একটা বেতের আঘাত সহ্য করতে পারে না তোমার নবী বলেছেন এমন গুর্জ মারবে পাহাড়ে মারলে পাহাড় উড়ে যাবে জাগার থাকবে ওই গুর্জের আঘাত আমাদের দিও যেদিন আমাদেরকে কবরে রেখে দেওয়া হবে আমাদের কবরকে তুমি জানলা বাগান বাজার দিও যেদিন হয়ে যাবে মাথার কাছে সর্য এসে যাবে সর্যের গরমে জান না মেলা গুণের গরমে কলি যা শুকা যায় সকল লাফসি লাফসি বলতে থাকবে মা বাবা তার সন্তানকে পরিচয় দিবে না স্বামী স্ত্রী একজন একটুখানি জায়গা দিও আল্লাহ জানলামের আগুন হারাম করে দাও আল্লাহ জানলামের কিন আমাদের জানানা করে যদি তুমি জানাবো তোমার কোন লাভ হবে না আমাদের মত কারণে যদি তুমি মাফ করে দাও তোমার কমবে না আল্লাহ মেঘের মানি করে আমাদের জিন্দগির গোনা মাফ করে দাও আল্লাহ আমরা যদি উদ্দেশ্য তুলেছি প্রত্যেকের মেসা পড়ান করে দাও আমাদের মধ্যে যারা অসুস্থ সেবা করে দাও আল্লাহ আমাদের সন্তান গুরুকে নামাজে দিন দ্বারা এলাকার নারী পুরুষ সকলকে মিল মহাবদের সাথে দিন দিকে করার তহির দাও মিল আল্লাহ আমাদের আওলা গুরুকে আল্লাহ সন্তান গুরুকে নামাজে দিন দ্বারা পরা আল্লাহ পুরুষ সকলকে টাকা দিয়া পয়সা দিয়ে বুদ্ধি দিয়া শ্রম দিয়া আল্লাহ সকলের জন্মে মাফিলাম আল্লাহ আমাদের পক্ষ থেকে পৌঁছে করে দাও আল্লাহ নিজে করে আমরা আত্মারায় না জানি না কার্লাহ মার কথা বলতে না। কত নাতিমার কলেজাই আমিছি আল্লাহ ও প্রভু আমার বিমানের কারণে আমার অসুস্থতার কারণে আমি আমার মাকে ঘুমাইতে না আল্লাহ কবরে আজাব দিও না আল্লাহ আব্বার কবরে আজাদ দিও না আমাদের নানা নানি দাদা শ্বশুর শাশুড়ি আত্মীয় সুতায় বন্ধু এই মাহাবীর আয়োজন করে আল্লাহ আবার হাজিয়া ওনার কপরে পৌঁছিয়া দাও কালামের আগমন কেউ রক্ষা করে সকলের কবর কে জানা চল বাগান আমাদের উস্তাদ জাননা চের সবচমা খান দান কর আয়া আল্লাহিল আয় আল্লাহ দুনিয়াতে আসেনা যাও আল্লাহ আল্লাহ না আল্লাহ আমাদেরকে ক্যান্সারের মতো মহামারী দিও না আমাদের হার্ট বার কিডনি নষ্ট করে দিও না আল্লাহ প্রেম সবানো নাহাদ মরণ দিও সাহায তরি নি আল্লাহ কম সে কম তুমে নিত মারা কুল মতাই দিও ربنا تقبل منا إنك أنت السميع العليم وتبالينا إنك أنت التوار الرحيم سبحان ربك رب العزة عما يزول وسلام على المرسلين والحمد لله رب العالمين أعلينا من رحمتك يا أرحمة الرحيم